ইদ আল ইয় তু জনৌ আল বিগত কল আল্লাহ তালা সাদ করেছেন যারা তারা বলে উনি যে নবীর আল্লাহর আলামত এসেছে ওনার কাছে কোন প্রমাণ এসেছে কোন দলিল এসেছে উনি যে নবীন ইদুল আপনি বলে দিন যে শেষ পর্যন্ত এক কথা ওইটাই যাকে আল্লাহ গোমরা করে দেন যাকে চান তাকে চান হেদায় আল্লাহ কাছ থেকে কোন আয়াত কি কোন দলিল প্রমাণ কি এসেছে আসছিল তো কিছু আসার পরে কি তারা কবুল করেছে না কিছু আসছে চন্দ্র দ্বিখণ্ডিত করার খবর এসেছে কোরআনে পাক ইট সেল্ফ একটা বড় এই এইরকম একটা কিতাব তারা আরব দেশের সমস্ত সাহিত্যিকরা কবিরা বসে একটা বিভিন্ন যখন আবদার করেছে একটা প্রমাণ দেখাও দেখি কমে সওয়ালে এর কথা তো যে এই পাহাড়ের চাটান থেকে পাথর থেকে একটা গর্ভবতী যদি উঠ বেরিয়ে আসে আমাদের চোখের সামনে দেখতে পাই তাহলে তুমি বিশ্বাস করবা সে তুমি আমরা বিশ্বাস করবো নবী তারা বিশ্বাস করেছিল দেখার পরে আল্লাহ করে জানেন তারপরে আল্লাহ বলছেন করে বুঝান নিজে ওনার মুখ থেকে কথা শোনা সোহান আল্লাহ এই সৌভাগ্য তো আমাদের হলো না যাদের হয়েছে তাদের কি কপাল খারাপ দেখেন এমন নবী থেকে শুনিও তাদের কোনো হেদায়ত হলো না তাহলে এরা কি আল্লাহর কোনো সাহায্য পাওয়ার উপযুক্ত হতে পারে সে কথায় আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে চান গোমরা করে দিন যাকে চান হিদায়ত করে দিন অর্থাৎ আল্লাহ চাইলে তোমাদেরকে হেদায় দিতে পারতেন জোর করে আল্লাহ দেবেন না কারণ তোমাদের তোমাদের কপাল খারাপ তোমরা এই শোনার পরেও কোনো মনোযোগ দিলে না কোন রবিতে এই কথাটা বলছে আমার আয়াত আগে আগে দিন ছিল না তোমাদের সামনে তিনি প্রথম নিয়ে আসলেন চাক্ষুর দেখার পরে যদি তোমরা বিশ্বাস না করো তোমাদেরকে আমি কিছুতেই হেদায়ত দেব না তোমরা হেদায়তের অনুপযুক্ত খাতাম তারা এই লোকদের আল্লাহ তাদেরকে হেদায়তেন না তার দোষ এই সমস্ত কথা ইসলামী কথা না তো আল্লাহ তালা হেদায়ত চাইলে পাবে আল্লাহ আর তো আল্লাহ এটা ঠিক ফাইনাল অথরিটি ফাইনাল ক্ষমতা হেদায়ত কে পাবে কে পাবে না এটা তো অবশ্যই আল্লাহর কাছে যদি আমাদের হাতে থাকে তো আল্লাহ আমাদের ইচ্ছা আর আল্লাহ থেকে বান্দা এগিয়ে আসতে হবে তাহলে আল্লাহ তাকে সাহায্য করবে তো তারা এগিয়ে আসে না তারা সাহায্য করার উপর হবে না এখানে এটাও আছে যে আমি যদি আমি হেদায় থাকবো অসুবিধা কি আল্লাহ এটা তো হবে না আল্লাহ না স্বীকার করতে হবে সেই জন্য আল্লাহর কাছে ভিকারি হওয়া লাগবে ঠিকই আল্লাহর কাছে বরাদ্দ পাওয়ার জন্য কিন্তু আমার নিজের উদ্যোগও থাকতে হবে তো আল্লাহ তাল্লাহ বলছেন আনাব পরের অংশে আয়াতে বললেন যে যারা আল্লাহর দিকে আসে এগিয়ে আসে আল্লাহর আল্লাহর কাছে আসে ইলাই হিমাই মান আনাব এইরকম লোকগুলো আল্লাহ হেদায়ত দেন তাহলে এখানে সুন্দর পরিপূরণ হয়েছে যে বান্দা যে আল্লাহর কাছে আসতে চায় আল্লাহ তাকে হেদায়ত দান করে আল্লাহন তোমা ইন্নুকুলুব হুম বেদিক যারা আল্লাহ ইমান আনে এবং তাদের অন্তর গুলো আল্লাহর দ্বারা সন্তুষ্টি অর্জন করে এত পায় আরাম পায় রেস্ট আসে জীবনে তাদের অন্তরটা সস্তিতে থাকে অস্থিরতায় থাকে না কারণ আল্লাহর দিকের মধ্যে অন্তর মধ্যে স্বস্তি আসে স্থিরতা আসে অস্থিরতা দূর হয়ে যায় শান্তি আসে আল্লাহ আমরা গত সপ্তাহে শুনেছিলাম অনেকগুলো তাই না শেষ হয়েছিল হ্যাঁ বলছি যে এর দূরই বেশি এর বেশি দিন মনে থাকবে না আমরা বাসাই করে যেগুলো জরুরি সেগুলো নিয়েছিলাম আর যখন এই দমটা চলে যাবে তখন চিরতরে বন্ধ হয়ে যাবে যারা একবার এই চিরতরে বন্ধ হয়ে গেছে যাওয়ার সময় তারপর থেকে তারা কতই না আফসুস করবে আল্লাহ কি করলাম আমি তো আর কত আল্লাহকে ডাকতে পারতাম হাঁটতে চলতে গাফলতিতে কত সময় নষ্ট করেছি টেলিফোনের মধ্যে কত সময় নষ্ট করেছি পত্রিকা পড়তে গিয়ে কত সময় নষ্ট করেছি তাই বলে পত্রিকা পড়া হার এই ফটোয়া দিচ্ছি না কিছু পড়া যায় কিন্তু এত বেশি সময় ওই সব দিকে দিলাম কিন্তু আল্লাহ তালাকে ডাকার সুযোগটা তেমন কাজে লাগালাম না খুব একেবারে ক্রিপন হয়ে গেলাম এই লোকদের জন্য আফসুস থাকবে এই যে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন এই সুযোগ যেন আমরা কাজে লাগাই সকাল সন্ধ্যার চেষ্টা করা ওই লোকগুলোই বড় বুদ্ধিমান হয়ে গেল যারা এই সুযোগে কাজে লাগালো সুযোগ পেলেই আল্লাহকে ডাকে তারা কত সৌভাগ্য অধিকারী হয়ে আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন তু বাহম তাদের জন্য অত্যন্ত সুসংবাদ রয়েছে খুবই আনন্দজনক খবর তাদের জন্য রয়েছে ও হোসনামা আব এবার একটি সুন্দর প্রত্যাবর্তনের না। সুন্দর একটি ঠিকানা আল্লাহ রেডি করে রেখেছেন সেই ঠিকানাটার নাম কি জগ্নাত সেই জান্নাত এমন সুন্দর সেই জানাতে বয়ান কত জায়গায় এসেছে আজকে একটু পরে আসবে ইনশাল্লাহ তফসিরে তুবা এটা যেমন সুসংবাদের জন্য আসে আবার তুবা বা আরেকটি জায়গা আছে সাজারতনশীল জান্না তু বা নামে জান্নাতে একটি গাছ আছে সুন্দর গাছ এই গাছটা কেমন মিনহা এটা হচ্ছে মূল মূল গাছ এখান থেকে জান্নাতের অনেক গাছের এই শাখা প্রশাখা ছড়িয়ে গোটা জান্নাত সুন্দর করে সাজিয়ে তুলবে এটা হল মূল গাছ তুবা এবং এই গাছটির শাখা প্রত্যেকটি জান্নাতের গোড়ায় গোড়ায় আছে এবং এইরকম এক একটি গাছ আছে লেহা মেয়াত আমা একটা আছে এক একটি গাছের ছায়ায় একজন লোক ঘোড়ায় সওয়ার হয়ে যদি একশো বছর পাড়ি দেয় তারপরে তার ওই অতিক্রম করতে পারবে না কত বড় হতে পারে কে যে এত বেশি ঠান্ডা লাগবে তো রোদ না হলে কি ভালো লাগে নাকি স্নিগ্ধ রোধ হবে একেবারে ঠান্ডা এরকম না ঠান্ডা মানে রোদ না থাকা যে ছায়া এবং রোদ থাকার মাঝামাঝি সুন্দর একটা আবহাওয়া আল্লাহ তালা তৈরি করে রাখবেন আল্লা তালা আমাদেরকে জানিস সুন্দর ঠিকানা এতটুকু হে নবী তারা আপনাকে কত চ্যালেঞ্জ করলো তার কাছে কোন প্রমাণ আসল না তিনি নবী ইত্যাদি বলে আপনাকে খুব নাজেহাল করে আপনি জানতে দিতে তারা আপনাকে বিভিন্ন তর্ক বিতর্ক করে আপনাকে বিরক্ত করে আপনাকে কষ্ট দেয় আপনি মনে কষ্ট পানা হয় এত কষ্ট করে বুঝায় তাও কবুল করে না এই রকম আমি আপনার কাছে যে পাঠিয়েছি তাদের কাছে এদের পূর্বে এই জাতিগুলোর মধ্যে অনেক নবী আসেছিল তাদের পূর্বে জাতিগুলোর মধ্যে অনেক নবী এসেছিলেন তো এটা এই নয় যে আপনি প্রথম নবী আল্লাহ নবী যে পৃথিবীতে আসে তাদের কাছে এক নবী ছিলেন নাকি বিশ্বাস করে না নুহা আলাহ কথা নৌকার কথা তারা জানে নাকি জানে না সব জানে জানে নবীগণ আল্লাহর কাছ থেকে পায় গাম নিয়ে এসেছেন এই খবর এখনকার জমানার লোকেরা যেমন জানে তার আগের জমানা লোকেরা জানতো ভালো করে কাজে আপনাকে এত চ্যালেঞ্জ ছিল না ফেরস্তা ছিল তাও তারা জানার কথা নবীরা বিয়ে সাজি করেছিলেন তাদের বাচ্চা কাচ্চাও ছিল এগুলো জানে তারা নবীরা মানুষ সন্তান ছিলেন তা আপনাকে এই সমস্ত প্রশ্ন করে নবী হবে তো মানুষ কেন নবী কি আবার খাওয়া দাওয়া করে নাকি তে ইত্যাদি কথা হতে যেগুলো বলে ইলাইকা রহমান আমি পাঠিয়েছি আপনার কাছে তেলাবৎ করে শোনাতে নাজিল করেছি এই জিনিস শোনাতে অথচ তারা রহমান করে বসে থাকে না তার রসুল্লাহ নিজে বানাতেন একটা কথা ছিল যে তুমি হঠাৎ করে ধর্মের প্রবক্তা হয়ে যাও ধর্ম প্রাণেতা হয়ে যাও তুমি নিজে ধর্ম তৈরি করা কেন তুমি তো মানুষ মানুষ কিন্তু আমি তো আমার আয়া দিয়ে আপনাকে পাঠিয়েছি লিটাত করে শোনাবেন আমার কথা বলার পরেও তারা আল্লাহ সঙ্গে আল্লাহকে মানতে অবিশ্বাস করে ইয়াকুরু না রহমান রহমানকে তারা মানে না এটা আরব দেশের লোকদের রহমানের প্রতি বেশি আপত্তি ছিল আল্লাহ হিসাবে তারা জানে আমরা শুনেছি আয়াতের মধ্যে যে মান আর জমিন কে সৃষ্টি করেছেন তারা কি জবাব দিত আল্লাহ সৃষ্টি এই সেন্সে যদি শেরে করে কয়েকশ কয়টা কিন্তু আপনি আল্লাহ যে আসেন তিনি মূল এটা আবার বিশ্বাস করে কিন্তু শেরে করে অনেকগুলো কিন্তু আর রহমান রহমানকে তারা মানে না তো যখন আহ এই যে হেদায়তের সরি হোদাই বিহার সন্ধি সবাই মনে আছে হোদাই বিহার চুক্তি হল যে আলী আনুকে বললেন নবিক আসাল্লাম তুমি লেখো যে বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করো এই জন্য মুসলমানরা কোন লেখাপড়া চুক্তি চিঠি পত্র সবার শুরুতে আমরা কি করি বিসমিল্লা রহমান রহিম লিখি তুমি লেখো বিসমিল্লা রহমান রহিম এখন তারা বলে ইমান আদ্রি ইমার রহমান রহিম আর রহমান রহিম কই পাই এটা তো আমরা তিনি না আল্লা নামে একজনকে চিনি তার রাহামা এবং রাহিম নামকে তারাও চিনে না বিশ্বাস করে না মানতে চায় না ওটা মানলে যে ইসলাম মানা হয়ে যায় পরে সেটা মানলে তো তোমার সঙ্গে আমাদের যুদ্ধ কেন আর আল্লাহ আছে ঠিক আছে আল্লাহ আছে তা আল্লাহর পরে আমাদের অনেক শরিক আছে এইটা এই পর্যন্ত আল্লাহকে মানি সব বাদ দিয়া আল্লাহ বিভিন্ন সেফাতের নামগুলো দিয়ে নিয়ে আসো ওইটা আমরা নাই তো আল্লাহ তালা তখন বললো যে দেখো ওহম ইয়াকুনা বীর রহমান তারা রহমান আল্লাহ এত সুন্দর নাম এত সিপাতকে তারা ডিনাই করে অর্থ রহমান হচ্ছে আল্লাহ তার অন্যতম শ্রেষ্ঠ একই নাম এই জন্য শুধু এই রহমানকে নিয়েও যখন কোনো নাম লেখা হয় নাম রাখা হয় কোনো বাচ্চার ইন আহাবল আসমা ইন্দ ইহে আব্দুল্লাহ ও আব্দুর রহমান মানুষের দুটো নামকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান এই দুটো নাম ছেলেদের আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন কারণ এই যে আল্লাহ নিজের নামের সঙ্গে আব্দ দিয়ে লাগানো আছে আর রহমান যেটা আল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ শেফা সেটাও লাগানো আছে তো আপনাকে তারা অস্বীকার করে আর রহমানকে মানতে অস্বীকার করে আপনি শুধু শুনে দেন বলে দেন আপনি বলে দেন তিনি হচ্ছেন আমার রব যিনি ছাড়া কোনো কোনুদ নেই শরীর আর এত বড় মাবুদের উপরে আমি তাওয়াকল করেছি বলে দেন তোমরা আমার দুশ্মনী করবে করো কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কল করেছি যে আল্লাহর উপর তাওয়াক্কল করে তার কোনো ভয় থাকে আর তো আল্লাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামকে বলেন যে আপনি এদের এই সমস্ত দুশ্মনির কারণে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আর আপনি খুব ঘাবড়িয়েও যাবেন না আপনি দুর্বল মনে করবেন না নিজেকে আপনি বলে দেন শুধু আলেহি তাবাক আমি আল্লাহর ফে ভরসা করেছি আল্লাহর ফুপে ভরসা করলে আপনার কোন চিন্তা নাই ওয়াইলে মাতাব আর আমি তার কাছেই সবসময় ফেরত যাই তবা করি সাহায্য চাই আমি সব সময় আল্লাহর কাছেই যাই স্বাভাবিক ভাবেই এত একটা দুশ্মনির পরিবেশে দিনই কাজ করা কত কঠিন তো তাকে আল্লাহ ভরসা দিচ্ছেন আপনার কোনো চিন্তার কারণে কোনো পরবেন না তাদের সবাই আপনার বিরুদ্ধে চলে গেলে আপনি যদি এক আল্লাহর ফিরে ভরসা করেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট মোমেন থেকে মোমেনের জন্য শিক্ষা আপনার অনেক দুশন আছে কত দুশনী করে রাত দিন আপনি মাঝে মাঝে খুব ঘাবড়িয়ে যান এত করে না কি করি এরকম হয় না পরিস্থিতি মাঝে মাঝে তাহলে কি করব আমরা হাসমান আমি আল্লাহর ফিরে ভরসা করব আল্লাহ আমার একে যথেষ্ট আমাকে সাহায্য করার জন্য এই কথাটা যদি একেনের সাথে বলা যায় আপনার কোনো দুশ্চিন্তা কি আপনার মাথা চেপে ধরবে আর না এই শিক্ষা আমরা এখানে পাই দুবে তত আল্লাহর ভরসা তত আল্লাহ মজবুত এটা এমন একটা আশ্রয় মনে হয় আপনার বিশাল বিপদের পাহাড় আপনার মাথা থেকে মনে হয় যেন চলে গেল আর যদি আল্লাহর কাছে না আসি হাই রে কি করি না করি সর্বনাশ মানে দুশ্চিন্তা করতে করতে মানুষ যে কি করবে কোথায় যাবে আমি চিন্তা করি মাঝে মাঝে সুফান আল্লাহ বিপদ আপদ আমাদের তো সবাই আসে কত পরীক্ষা কত জীবনে কত তরিকার থেকে আসে তা আমাদের তো এক জায়গায় আসে কার কাছে কাছে আল্লাহ যে সমস্ত না ওরা কার কাছে যায় আমি চিন্তা করি তাদের জীবনে তো অনেক বিপদ আপদ আসে এরা সহ্য করে কেন আমাদের এক জায়গায় যদি আল্লাহ মনে করা যে একটু চোখের পানি ফেলতে পারি আলহামদুলিল্লাহ কত যে ভরসার আমাদের বড় আছে তাদের তো নাই থাকা সত্ত্বে কত কষ্ট হত কর তাদের জীবন একজন বড় শেখ গেছেন একটা হসপিটালে এদেশেই একটা ইয়াং ছেলের পায়ের মধ্যে ক্যান্সার হয়ে গেছে অমুসলিম ইংলিশ তো উনিও হসপিটালে গেছেন চিকিৎসার জন্যই তো বলে যে পাশের বেডে ওই ছেলে আছে। তারপরে এক এক ডাক্তার বললো এটা চিকিৎসা হবে না পাও কেটে ফেলতে হবে পাওটা কেটেই ফেললো আর তো ছেলে তো অপারেশন থিয়েটার থেকে আনছে তাকে তো তখন তোমার বেহ ছিল যখন হুট আসছে পাও নাই তার হায় রে তার চিৎকার এই পাও যে হারাই দোষে হোয়াই মি হোয়াই মি হট নট হোয়াই নট সাম্বোডিয়ালস আমার কেন অবস্থা হলো আমি কেন এই পেতে পড়লাম বলে তার অবস্থা দেখে সে আমাকে বললেন আল্লাহর যে একজন আসেন কোন সময় আমরা যেটা পছন্দ করি না এরকম পরীক্ষা নিরীক্ষা এসে গেল আমরা জানি আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবেন না এই বিপদ আপদের বিনিময়ে সবর করলেও আল্লাহ তালা কাছে আমরা অনেক বড় কিছু পেয়ে যাবো দুশ্মনী দুশ্মনী মোকাবিলায় যদি আমি আল্লাহ দিকে আসি আল্লাহর পক্ষ থেকে আমার দিলের মধ্যে আল্লাহ শান্তি দেবেন ভরসা দেবেন আর আখের আত্ম আল্লাহ তালা আমাকে এই বিপদের মোকাবেলায় যে কত কিছু দেবেন তো এই লোকগুলোর এই আল্লাহর কাছে ভরসা করতে হবে এই আল্লাহ তালা নবী করি ইমসা আসামকে বলেন যে আপনি আল্লাহর উপরেই ভরসা করেন তার কাছে আসেন এই কথায় তাদেরকে বলে দেন যে আমার কোনো চিন্তা নাই আমি আমার কাজ করে যাব আমি সম্পূর্ণ আল্লাহর কাছে আমার কপাল আমার কিসমত আমার ভাগ্য তিনি নিয়ন্ত্রণ করবেন এরপরে আল্লাহ তালা বলেন যে এই যে কোরআন আমি পাঠিয়েছি তারাই কোরআনকে দেখেছে চিন্তা করে কি কিতাব দিয়েছি তাদেরকে আমি কত বড় আল্লাহ নিজের কালাম দিয়েছেন আমাদেরকে তো এই কোরআন এমন জিনিস যদি কোনো কোরআন মানে কোন কিতাব যেটার কারণে যে তার মধ্যে এত পাওয়ার আছে ওই পাওয়ারের কারণে পাহাড় গুলো সরে যায় যার কারণে পাহাড় গুলো সরে যায় এরকম যদি কোনো কিতাব থাকে অথবা জমিন টুকরা টুকরা হয়ে যায় অথবা যে কোরআনের কারণে কোনো মাইয়ে কথা বলা শুরু করে কোরআন পড়লে কোরআনের কারণে এইরকম কেউ যদি হয় এইরকম কোন কিতাব যদি কাজ করে এত পাওয়ার ফুল সেটা হচ্ছে এই কোরআন আর কোন কিতাব এই মানের নয় এই লেভেলে কোনো দিন আসবে না এমন কিতাব আমি তাদেরকে দিয়েছি এখানে কোরআন কোন কোনো কিতাব বোঝানো হয়েছে কোরআন ও একটা কিতাব বাকি কিতাব যেগুলো আগে এসেছে সেগুলাও কিন্তু কোরআন বলি সেটা কেমন কথা বলেন আবার কোরআন তো জানি আমাদের মোহাম্মদ নাজিল হয়েছে যে কোনো কিছু পঠিত যেটা পঠিত হয় বেশি তারা কারা আোরআন যারা আরবির ছাত্ররা তারা জানেন কোরআন মাসদার মিন কারা আ যেটা পড়া হয় এটাকে বলা হয় কোরআন তা আমাদের এই কিতাবের নাম আল্লাহ কোরআন দেখেছে এত পড়ার জিনিস আর কোন জিনিস এত পড়ার না এই এই কিতাবে নামই দিয়েছেন পড়া কোরআন মানে কি পড়া পাঠ্য বই পঠিত বই যেটা পড়া হয় পাঠ করা হয় তো আগে কিতাব গুলাও তাও রাত ইঞ্জিল আগে পাঠ করা হতো তাদের মানে কিন্তু সেগুলো নাম আল্লাহ কোরআন হিসাবে দেন নাই এটা নাম দিয়ে দিচ্ছেন কোরআন যে কোন কিতাব যদি এমন কাজ করে যে কাজের কারণে পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গা সরে যায় এত পাওয়ারফুল সেই কোরআন সেই কিতাবের নাম হচ্ছে আলা কোরআন এই কোরআন কে মানুষের জন্য নাজিল না করে যদি বলতাম হে পাহাড় তোমার উপরে কোরআন নাজিল করছি তুমি কোরআনকে ধরো পড়ো আমল করো তাহলে এই কোরআনের পাওয়ার এর মেসেজ কারণে পাহাড় মনে হয় তোমরা দলিল চাও আপনি নবী প্রমাণ কি এর চেয়ে বড় প্রমাণ আর দরকার আছে তোমাদের জন্য আর কত জরুরি কথা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব দিলাম বাল্লামিয়া তারা বলে যে এই আমাদের জন্য বোঝার জন্য আল্লাহ অন্য কোন দরিদ্র যদি দিত তো আল্লাহ তালার কাছে সমস্ত কিছু মালিকানা সমস্ত বিষয় আল্লাহর কাছে কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না হ্যাঁ কোনটা দিলে ফায়দা বেশি হবে কে হেদায়ত নিবে কে হেদায়ত নেবে না সব কিছু আল্লাহ তালার হাতে তোমাদের হাতে কিছুই নাই আমাদের হাতে যতক্ষণ আছে কতক্ষণ আছে এটা গ্যারান্টি আছে কিছু কোন কিছুই আমাদের মালিকানা না লীল আমরু জামিয়া বাললিল্লাহল আমরু জামিয়া সমস্ত কিছুর সমস্ত বিষয় একমাত্র আল্লাহ তালার হাতে বেধি হিমালা কুতুসামাওয়া তিম আসমান জমিনের সব কিছুর মালিকানা আল্লাহ তালার হাতে তারা দুশ্মনী করে তাদের অনেক কিছু তারা মালিক হয়ে গেছে সম্পদের মালিক হয়েছে ক্ষমতার মালিক হয়েছে দুনিয়ার অনেক কিছু তাদের হাতে এসে গেছে খুব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছে কিন্তু এগুলার মালিকানা আসলে তাদের হাতে নাশ টেম্পোরি দিয়েছেন আসল মালিকানা কার হাতে রয়ে গেছে আল্লাহ তালার হাতে যারা নবী করিম সাল্লা সঙ্গে ছিলেন ওনারা নিজেরা মাইনোরিটি মেজরিটি এখন অমুসলিম মক্কার মধ্যে তো আল্লাহ বলছেন যে যারা ইমানদার তারা যেন হতাশ না হয়ে যায় যে কেউ তো এখন দিনের দিকে আসে না সবাই দুঃশনই করে এখনকার জমানায় মুসলমানদের যে অবস্থা মুসলমানরা নিজেদেরকে খুব অসহায় মনে করছে আর বাতিল শক্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্ন পৃথিবীতে মানে হয় যেন ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য এক পায়ে খাড়া তো এগুলো দেখে মুসলমানরাও হতাশায় পড়ে যায় তো আল্লাহ তালা বলেন যদি আল্লাহ চাইতেন আর যারা আসছে না তারা নিজেদেরকে দুর্ভাগ্যের দিকে ঠেলে দিচ্ছে আর যারা এই কুফুরির মধ্যে অব্যাহত রয়েছে দিনের দুশ্মনী অব্যাহত রেখেছে তাদের উপরে আল কি মহাবিপদ গলব অভিশাপ মুসিবত এই যারা দুশ্মনি করছে তাদেরকে মুসিবত মুসিবত তাদের দিকে ধেয়ে আসছে মুসিবত তাদের মাথায় লটকে আছে রেহিম এবং ভিতরে বসবাস করে কত নিরাপত্তা তাদের নিরাপত্তা গোটা বাহিনী আছে ও বাহিনীর থেকেই গুলি আসে তাদের দিকে হয় না বাহিনী যারা পাহারা দা তারাই শেষ করেছে আমাদের এরকম করতে করতে যতক্ষণ আল্লাহর ওয়াদা না চলে আসে আল্লাহর একটা ওয়াদা ছিল মক্কাবাসীদের জন্য যে অচুরেই আল্লাহ তালা মক্কাকে নবী করি ইম সাল্লাহ সঙ্গে নিয়ন্ত্রণে এনে দিবেন তার আগ পর্যন্ত তারা দুশ্মনি করেছে হয়েছে আর আগ পর্যন্ত দুশ্মনি করতে থাকল ইন্ম আল্লাহ তার ওয়াদাকে কখনো বরখে লাভ করেন না তো এখন ফতে মাক্কা তখন হয়ে গেছিল আমরা কে বহুদিন হয়ে গেছি এরকম হয় নাই তাই না তা এখন আল্লাহর ওয়াদা আছে কখন আল্লাহ কিভাবে করবেন কিন্তু জালিমকে আল্লাহ সারা জীবন আল্লাহ দুশ্মনের জন্য ছেড়ে দিয়েছেন তাকে আল্লাহ ধরবেন না কোন জালিমকে যদি আগে না ধরেন মৌতের সময় কে ধরেছে তাকে আল্লাহ ধরেছে তার শেষ ওই ধরাই শেষ এলিম আল্লাহর ধরা খুব পেইনফুল খুব কষ্টকর এবং শক্ত আল্লাহ আরো সান্ত্বনা দিচ্ছেন উনি যেন ঘাবিয়ে না যান উনি যেন হতাশ না হয়ে যান উনি যেন এই কাজ ছেড়ে না দেন এবং ওনার মাধ্যমে আমরা মুসলিম উম্মাও যেন আমাদের কাজ অব্যাহত রাখি মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কত দু অবস্থাতে আমরা কিভাবে দিনকে উপস্থাপনা করা যায় এই চেষ্টা রাখতে হবে আপনার আগে কত নবীকে এরকম উপহাস করা হয়েছে বিদ্রূপ করা হয়েছে তাদেরকে হিউমিলেট করা হয়েছে তাদের বিরে করা হয়েছে কালকে কালকে হত্যা করা হয়েছে হয় নাই জাকার ইয়ালাই সাল্লামকে হত্যা করে নেই করেছে আমি সময় দিয়েছি রসি ঢিলা করে দিয়েছি বাহাদুরি দেখিয়েছে তারপর কি হয়েছে তারপর আমি ধরেছি ফাঁকাই ফাঁকা নায় কব কেমন ছিল আমার শাস্তি ফের কে কেমন দিলেন এরকম পৃথিবীতে আমাদের এর পরের ইতিহাসে চোদ্দশো পনেরোশো বছরে অনেক দেখতে পেয়েছি এখনকার জমানায় যারা ফেরাউন আছে তারা মনে করে আগের ফেরাউনকে আল্লাহ ধরতে পারছেন আমাদেরকে কিছুই বোধ করতে পারবেন না সব ঠিকঠাক করে রাখছি কোনখান দিয়ে কি করবে সব ঠিকঠাক কোন ছিদ্র সিদির রাখি কোন কোনো জায়গা দিয়ে দেখেন না আমার আল্লাহ কিভাবে ধরেন ইমান দুর্বল হয়ে যায় তিনি বলেন ইন ইম হাত আল্লাহ তালা জালিমকে অনেক সময় সময় দেন দীর্ঘায়িত করে দেন সহজে কিছু হয় না মনে হয় যেন না আর ফাইনাল ধরা হয়ে গেছে এখন তারা বলে যে আল্লাহ তালার এক আল্লাহ কর তুমি আমাদের কত প্রকশনের ব্যবস্থা আছে আল্লাহ করলেন আফ যে আল্লাহ সমস্ত নফসের যার হাতে ধরা সমস্ত কিছুর মালিকানা যার হাতে এবং কে কি করছে যেগুলোকে তিনি সবসময় ওয়াচ করছেন তার দৃষ্টিতে আছে কি করছে সব তিনি নাই আমাদের এত মাবুদ আছে ওহদের যুদ্ধে আবু সুফিয়ান চিৎকার করে বলে যখন নবী করিম আহত হয়ে গেলেন বেশ সত্যজন সাহাবি শহীদ হয়ে গেল তো তখন পাহাড়ের উপর থেকে আর মুসলমান গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন যখন আহত হয়ে গেলেন চিৎকার করে বলতেছে তোমাদের কি এগুলা আছে তো নবী করিম সাল আল্লাহ এই অসুস্থ অবস্থায় কাতরাতে কষ্ট পাচ্ছেন আহত হয়ে রক্তাক্ত হয়ে গেছেন ওই আওয়াজ ওনার কানে আসলো তিনি বললেন তোমার জবাব দাও তারা এত মাবুদের তো এখন এই জমানার ফেরাউন্ডা এরকম মূর্তি পূজা না করলেও মাখলুকুর উপরে ভরসা আছে আছে না এত বড় শক্তি আমার পেছনে আছে কোন চিন্তা আছে নাকি আমার এরকম মনে করে তারা আল্লাহ করে নিয়েছে তারা কিছু আছে তিনশো ষাটটা আছে তো আল্লাহ তালা বলেন দেখি নামগুলো একটা একটা করে বলো কোনটা কোনটা তোমাদের আছে কোনটা কোনটা আল্লাহ তোমাদেরকে কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে এগুলো আমার শরীর ওগুলো নিয়ে আল্লাহ জানেন না তোমরা এগুলো জোগাড় করে বলতে আল্লাহ আপনার এত শরিক আছে আপনি তো জানেন না এরকম বলতে চাও নাকি আম বেদ মিনাল কাউ নাকি কতগুলো বাতিল কথা তারা শুধু মুখে বলে যে হাকি নেই জমা হয়ে গেছে কিভাবে প্লট করে কিভাবে সারা দুনিয়ার ক্ষমতা নিজের পকেটে ঢুকানোর জন্য কত ধরনের প্লট আছে তাই না আজকালকার জমানায় সরল সাদা সিধা পরিচালনা করে না শুধু শুধুমাত্র গোয়েন্দাগিরি করে এটা সেটা করে মাধ্যমে প্লট করে করে দুনিয়ার বিভিন্ন পলিটিক্স এর উল্টা পাল্টা চিন্তা ভাবনা করেই কিন্তু কে কোথায় কোনখান দিয়ে তার বিরুদ্ধে কি করতেছে এটাকে কিভাবে নিঃশেষ করে ক্রাস করে দেওয়া যায় ইত্যাদি করে তারা যেভাবে করে এই মাক্কার এটাকে আল্লাহ তালা মাক্কার বলেছেন তাদের প্লট তাদের ষড়যন্ত্র তাদের এ সমস্ত প্ল্যান প্রোগ্রাম যে কোনখান যে ক্ষমতা নষ্ট হবে ওইটা ট্যাকল করে ফেলা এগুলো তাদের কাছে প্রচন্ড আকর্ষণীয় হয়ে আছে ওসুদ্দু আনী সাবিল আর এইগুলো কারণে তারা আল্লাহ রাস্তা তাদের জন্য বন্ধ হয়ে গেল তাদের সামনে বন্ধ হয়ে গেলো তাদের সামনে আল্লাহর রাস্তা দেখা যায় না আল্লাহ রাস্তা তারা দেখতে পায় না শুধু এগুলো নিয়ে সারা দিন তারা এই চিন্তায় আছে। কিভাবে নিজেদের আখের গোটাবে নিজেদের আসনকে পাকা পাকাপ্ত করবে এগুলোর চিন্তা করতে গিয়ে তারা আল্লাহর দিনের দুঃশনীয় করে জুনকে সরিয়ে দিল দিনকে তারা মিস করে ফেললো এভাবে তারা হারিয়ে ফেললো আর ফামা হুফামু মিন হাদ এর এই লোকগুলোকে যেগুলাকে শাস্ত আল্লাহ গমরা করে দেওয়ার ডিসিশন নিয়ে ফেলেছেন এইগুলোকে আপনি বোঝানোর জন্য হেদায়ত করার জন্য কেউ নাই হে নবী যতই চেষ্টা করবেন তাদের ভাগ্য এটা দুধবে না কারণ আল্লাহ প্রথমে আল্লাহ তালা খতম দেন না যখন দুশ্মনী করতে করতে সীমালাঙ্কন করতে করতে চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে তখন আল্লাহ তালা তাদের জন্য বন্ধ করে দিন নৌ বলে তা করবেন কিছু লোককে আল্লাহ তা অবা নসিব অনেক মানুষকে আল্লাহ নসিব করান মৃত্যুর আগে তারা তবা করার সুযোগ পায় কিন্তু এই লোকগুলোকে আল্লাহ মৃত্যুর আগে তো অবকার নসিব করবেন না দুনিয়া তাদের জন্য দুনিয়ার জীবনেই কিছু আজাব আছে অনেক সব দুনিয়ার জীবনে কিছু আজাব পেয়ে যায় অনেক ক্রিমিনালরা কেউ হয়তো দুনিয়ার জীবনে এত পেল না কিন্তু এই মৃত্যুর সময় তাদেরকে আজাবটা কিন্তু মৃত্যু যন্ত্রণাটা অনেক বেশি হবে এটা হল দুনিয়ার আজাব মৃত্যুর সময় তখন আখড়াতে তারা ঢুকে নাই আর মৃত্যুর পরে পরে যেখানে ঢুকবে সেটা আখড়া শুরু হয়ে যায় কবর থেকেই এক ধরনের আখড়া শুরু হয়ে গেল আখড়াতের আগে বারজাখের জেন্দিগি এটাও মৃত্যুর পরে আরেকটি জেন্দিগি এখানেও তাদের কবর আজাব রয়েছে এরপরে তো বাকি হাসরের ময়দানে থেকে উঠে তারপর থেকে তো আজবের শেষ নেই সেটা আসক দুনিয়ার কষ্ট থেকে অনেক বেশি কষ্ট হবে আর আল্লা কাছে থেকে সেই আজাদার জন্য কোন উদ্ধারকারী থাকবে না বলেছেন ইন্না আজাব আদনী আহ আজাবিল মোলায়না করেছিলেন মোলায়না করেছিলেন এক পুরুষ অভিযোগ দিল তার স্ত্রীর সন্তান সম্ভবা সন্তান জন্ম দিয়েছে পুরুষটি বলল এই সন্তান আমার নয় সে মহিলা অন্য কারো সাথে সম্পর্ক করে এই সন্তান নিয়েছে এখন চারটা তো সাক্ষী লাগে সেটা তো জোগাড় করতে পারেনি এইরকম যদি ক্লেম করে তাহলে ওনার কাছে যখন বিচার আসো তিনি বললেন মোলা আনা করো দুইজনে বলবা যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপরে আল্লাহ আনাদ পড়ুক যে স্বামী করেছে সে বলবে আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপর আল্লাহ করুক আর যে মহিলা অস্বীকার করবে সে বলবে যে আমি অস্বীকার করছি আমি এটা করি নাই আর আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপরে আল্লাহ আনাদ পড়ুক এটাকে বলা হয় মোলা আনা এরকম একটা কেস ওনার কাছে আসলো উনি মোলা আনার জন্য ডাকলেন দেখো এখন সে ক্লেম করেছে তুমি অস্বীকার করছো আমি এখন মোলা দিকে যাব কিন্তু দুইজনে বলছে হ্যাঁ মোলা আনা করতে আসি এখন তিনি বললেন যে শোনো মোলা আনা করবা এখন তোমরা যদি উভয় কষম করে ফেলো যে আমার লালপুরকে আমি কাউকেই শাস্তি দেব না আমি ছেড়ে দেব দুনিয়ার এই যে শাস্তি পাওয়ার কথা ছিল জেনার শাস্তি এটা আজকে আর হবে না বেঁচে যাবা কিন্তু মনে রেখো আশে রাতে এই মোলা মিথ্যা নিয়ে শপথ করে তুমি যদি বলো তাহলে ওই যে আদাব হবে সেটা অনেক কঠিন হবে আল্লাহকে অন্যায় অপকর্ম করে এই খবর নিয়েও তুমি স্বীকার করছো না তোমার জন্য উভয়ের জন্যই বলো তুমি তাদেরকে হুঁশিয়ার করলেন এই হাজিফের মধ্যে কি হুঁশিয়ার করলেন হম আখেরাতের তুলনায়ুনিয়ার আজাব আর শুনল না এরপরে আল্লাহ মমিনদের জন্য যে কি আজাবের বিপরীতে নিয়ামত রেখেছেন তার কথা বলছেন মেখালুন নাতিল নাতি যে জান্নাতের ওয়াদা মোত্তাকিদের করা হয়েছে দেওয়া হবে আখেরাতে সেটার উদাহরণ কি জানো তাদের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে পানির নহরসুম শরাবের নহরসুমা দে তার নিচে দিয়ে এগুলোর খাবারগুলো দীর্ঘস্থায়ী কখনো শেষ হবে না কখনো ফুরিয়ে যাবে না আর এর এর ছায়া গুলো কোনো দিন শেষ হবে না তেলকাও কবাল না দি না তাকাও এই হচ্ছে যারা মুতাকি তাদের জন্যে তাদের শেষ পরিণাম তাদের আমলের ভালো পরিণাম ফল হচ্ছে এই জাননা কবাল কা নার আর যারা কাফের তাদের শাস্তি তাদের করুন পরিণত হচ্ছে জাহান নামের আগুন তো আখেরাতে যে ফল থাকবে এত বেশি থাকবে এত সুন্দর এত মজাদার ছায় এত বেশি থাকবে এত রকমের খাবার থাকবে কোন সময় নবী করিম সাল্লা একবার তিনি হাজি এসেছে তিনি সাল্লাফুর কুসুফ পড়াচ্ছিলেন চন্দ্রগ্রহণের না সূর্যগ্রহণের নামাজ পড়াচ্ছিলেন কুসুফের সঞ্স সূর্যগ্রহণের সলাথ আছে না তিনি জামাতে পড়েছিলেন লম্বা রাত পড়ছিলেন তারপরে সাহবা একরাম দেখলেন তিনি নামাজের মধ্যে কি হরকত করতেছেন নড়াচড়া করতেছেন নামাজ হয়ে গেলে বলল ইয়া রাসুল্লা হ্যাঁ মনে হলো যে নামাজের ভিতরে আপনি সামনের দিকে কি এরকম করে ধরতে চাইছেন আবার ছেড়ে দিয়ে আবার পেছনের দিকে চলে আসছেন কি করলেন নামাদের মধ্যে এরকম তো সবসময় করেন না তিনি বলেন ইনি রাঈ তুলনা আমি যখন নামাজ পড়াচ্ছিলাম আমি জান্ন দেখতে পাচ্ছিলাম আল্লাহ জানাতের দর খুলে দিলেন নামাজে দেখতে পাচ্ছি ফেতান ওখানে আমি আঙ্গুরের একাত ছড়া পেয়েছিলাম আঙ্গুরের থোকা ওইটা ধরলাম হাত দিয়ে নামাজের হালতে মনে করলাম আমার উন্মতের জন্য নিয়ে আসি একটু ওলা আখাল তুহুল আকাল তুমিন বাকি আত্মিয়া যে ওইটা যদি নিয়ে আসতে পারতাম তাহলে তোমরা সহ দুনিয়া আগামী কেমন পর্যন্ত যত মানুষ থাকবে সবাই খাইতে পারত এত পরিমাণ আল্লাহ মধ্যে রেখেছিলেন কিন্তু আমি দানি আমার আল্লাহ চান না দান না কোনো কিছু এখানে নিয়ে আসা হোক আমি আবার পিসপা হয়ে গেছি এ এক ঘটনা ঘটেছে আরেকটি ঘটনা আসছে জহরের নামাজ একদিন ঘটনা ঘটে সুমত্তা না সুমত্তা আারা এরপরে মনে হয় কি ধরলেন তারপর আবার পেছনে চলে আসলো আমার তো পিছনে তাই হলো ফলাদা সালা কল আলাহ উবাই যখন আমার শেষে গেলো আমাকে জাননা দেখানো হলো আর এত সুন্দর মনি মুক্তার কার সাজি এত কিছু থরে থরে সাজানো ও আমি তো আমি একটা আঙ্গুরের ঠোকা হাত দিলাম নিয়ে আসবো তোমাদের জন্য আঙ্গুরের মধ্যে না আজকে তো নেওয়ার কথা না এখন তো নেওয়ার কথা না তারপর আমি ছেড়ে দিলাম ওলা আতাই টুকুম বিহি ইস্যাম কুসু না যেটা নিয়ে আসতাম কিতাবের একজন এসে জিজ্ঞাসা করা সম্পদ ইহু সম্প্রদায়ের হবে ইয়া আবাল কানা আহ জান্নাতি শুন আপনি নাকি বলেন জান্নাতি লোকেরা খাওয়া দাওয়া করবে পান করবে আম হ্যা অবশ্যই খাওয়া পান করবে তারা দি না খাওয়া খাবে নাকি এক একজন জাননা থেকে আল্লাহ তাহলে একশো জনের পরিমাণ খাওয়ার অ্যাবিলিটি দিবেন। একশো পান করার যে পরিমাণ পান করে এরকম পান করতে পারবেন একশো জনের মিলামিশার শক্তি আল্লাহ তাকে একলাই একশো জনের চাহিদা মতো আল্লাহ তাকে একলাই লাই চাহিদা দেবেন তারপরে বললে তারপরে বললেন ইন্দুলা হু হাজা ফিল জান তখন সেলোকটা বললো এত কিছু খাইলে এত পান করলে তার এত কিছু হাজাতে দরকার হয়ে গেলে তো টয়লেট করবে কোথায় জানাতে তো টয়লেট নাই সেলোকে করে করবে এত খাইলে কি পরিমান টয়লেট হওয়া লাগবে তখন তিনি বললেন তা এই খাবার ভিতরে আছে ডাইজেস্ট করে এটাকে সব চুরমার করে এটাকে বাষ্পের আকারে নিয়ে আসবেন ঢেকুর দিবে শুধু ঢেঁকুরের কারণে সব হজম হয়ে যাবে আর এই ঢেকুরটা থেকে একশো জনের খাওয়ার ঢেকুর সালে গন্ধ কেমন হবে একটা প্যাট ভরে ঢেকুর ছাড়েন তার অবস্থা কি হয় তাহলে আর এই কারণে খাওয়া এই ঢেকুর আসার সাথে সাথে তার প্যাটটা আবার খালি হয়ে যাবে একদম আবার খাওয়ার উপযুক্ত হয়ে যাবে ব্যবস্থা এবং এত খাওয়ার আল্লাহ সুযোগ করে দিবেন জান্নাতে আল্লাহমিন এরপরে আর কাজিতে তিনি ইবন মাসি আল্লাহনু বলেন আব্দুল ইবন মাসি আল্লাহনু বলেন যে আমাকে একদিন নবী করিম সালাম বললেন ইবন মাসু শোনো একটা পাখি অনেক পাখি থাকবে খাবারের জন্য তো তুমি শুধু দেখবে একটা পাখি ও পাখিটা এত সুন্দর এটা খাইলে কত মজা হতো তাই এখেডো বাইন এদিকে ওই সময় সে তোমার সামনে ফ্রাইড হয়ে চলে আসবে একদম সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এইভাবে করেছেন জীবনে তাদের জন্য আল্লাহ তালা এই জান্নাত ঠিক করে রেখেছেন এখন আমাদের এই মোত্তাকি হওয়া লাগবে এখন আমরা কি কি দাবি করতে পারি মোটামুটি আমি একরকম মোত্তাকি হয়ে গেছি আসেন নাকি কেউ আমরা কেউ আসি কত দূরে আমাদের আর এই করে ফেলবো কাজে কি ভাবে আল্লাহ করতে পারি আল্লাহ আল্লাহ করে হারাম থেকে অন্যায় থেকে দুনিয়ার তুলনায় আখেরাতের অগ্রাধিকার দিয়ে কেউ আমাকে কষ্ট দিলে হায় রে এমন কষ্ট হচ্ছে দিকে তাকানো যায় না কিছু লোক আছে আমি দেখি ইয়া আল্লাহ তারা একটু কষ্ট পেয়েছে কারো থেকে এখন তাদের চেহারা আমি দেখি যে চেহারা দিকে না জানে এত কষ্ট নিয়ে চলতেছে কেউ আপনাকে কষ্ট দিলে আল্লাহ সে তো সেই মুশকিল না যে সেই মুসিবতে আসেন সেই মুসিবতে আসে আমি মনে করি না পারি আমি মুসিবতে আছি কারণ সেই মুসিবতে কেন আছে আপনাকে অন্যায় কষ্ট দিলে এগুলো সব তাকে কি করতে হবে শোধ করতে হবে আপনাকে কোন দিন শোধ করবে যেদিন দিন বিচারের আগে এই শোধ করাই নিবেন আল্লাহ এই শোধ না করলে আপনার উপায় নাই শোধ করে দিবেন এখন কিছু কিছু আছে আমি কষ্টের কথাটা একটা হাজির দিয়ে শেষ করি কষ্ট আমরা দিই যারা মনে করেন মুমির মুসলিম আসি দিনের কাজ করি আমরা একে আপনাকে চান্স পাইলে কষ্ট দিয়া দিয়ে বসি করি না করে ফেলি অনেক সময় তারপরে আমি বুঝিও না যে আমি এত কষ্ট দিছি আর সেই বাসা তো অনেক কষ্টই পেয়ে গেল এখন দুই জনই মোটামুটি আল্লাহ পার করে নিয়ে একটা জায়গা আসে জানাতে ঢুকার আগে ওইখানে আটকে রাখবেন আটকিয়ে আল্লাহ কি বলবেন যে কষ্ট দিয়েছে যে কষ্ট পেয়েছে তাকে আল্লাহ বলবেন দেখাবেন এত সুন্দর একটা জানা দেখা যায় ওখান থেকে দেখা যায় তা আল্লাহ বলবেন দেখছো জানাটা কত সুন্দর আল্লাহ এটা কোন নবীর জন্য রাখছেন কোন কোনদিকের জন্য কোন কোন তুমিও পাবা এটা আমি পাইতে পারবো কেমনে তুমি আমার এটা যদি মূল্য শোধ করো আজকে আল্লাহ কেমনি মূল্য শোধ করবো টাকা পয়সা তো সব দুনিয়াতে সারস নাই তোমার কাছে মূল্য আছে মূল্য হলো এই এই তোমার ভাই তোমার কষ্ট দিছে তাকে যদি আজকে মাফ করি দাও এটাই তোমার মূল্য আমি তুই কষ্ট দিলে আমরা এত কষ্ট পাই আর কষ্ট না দেওয়া থেকে কিভাবে বাঁচতে পারি আল্লাহ তারা আমাদের সে তো অভিদান করেন কেউ বি